রমাদান উপলক্ষ্যে উইং অবসের বিশেষ লেকচার সিরিজান এই অডিও সিরিজটি শাইফ আহমদ মুসজিবুল আম্মা বাদ। রসুল্লা সাল্লাহ আলাই বলেছেন আল্লাহ বলেন তা আমার জন্য আর আমি এর প্রতিদান দেব এই হাদিসটি সহিবুখারিতে বর্ণিত একটি হাদিসে কুস্তি হাদিসে কুস্তি হল সেই সমস্ত হাদিস যার বক্তব্য স্বয়ং আল্লাহ কিন্তু রসুলাম তাকে তার নিজের ভাষায় বর্ণনা করেছেন অর্থাৎ এই হাদিসের ভাব আল্লাহর এবং ভাষা আল্লাহর রসুলের কোরআনের সাথে হাদিসে কুদসির পার্থক্য হল হাদিসে কুৎসিকে সালাতে তিলবাত করা যায় না এবং এই হাদিস পাঠে সাধারণ স্বভাব পাওয়া যায় যেমনটা অন্যান্য হাদিসে পাঠে কিন্তু কোরআন পাঠে প্রতি অক্ষরে দশ লেখে যে বিশেষ পুরস্কার আছে তা হাদিসে কুদ্সির জন্য প্রযোজ্য নয় আরেকটি ব্যাপার হলো হাদিসে কুদ্সিকে অন্যান্য হাদিসের মতোই যাচাই বাছাইয়ের সুযোগ রয়েছে মুহাদ্দিসরা হাদিসে কুত্সির মধ্যে কিছুকে নির্ভরযোগ্য হিসেবে গ্রহণ করেছেন আবার কিছু কিছুকে গ্রহণ করেননি মোট কথা হাদিসে কুত্সিকে কেবল এই জন্য বিনা যাচাইয়ে গ্রহণ করা যাবে না যে এটা হাদিসে কুত্সি বরং ওলামাদের তাহকিক অনুসারে তার নির্ভরযোগ্যতা নির্ণয় করে গ্রহণ বা বর্জনের সিদ্ধান্ত নিতে হবে এই হাদিসিতে আল্লাহ কেন বললেন সাওম কেবল আমারই জন্য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 আল্লাহ বলছেন শ্রাও কেবল তারই জন্য ঘোষণাকে খুব সাধারণ মনে হতে পারে তবে লক্ষণীয় যে ইমাম আহমদ ইবেন ইসমাইল কাজী রহিমাহুল্লাহ তার হাজাই গ্রন্থে এ এব্যাপারে উলামাদের পঞ্চান্নটি মতামতকে তুলে ধরেছেন আর ইবেন হাজার আলসাদানী রহিমাহুল্লাহ বলেছেন দশটি মতের কথা সুতরাং এটা নিশ্চিত যে বিষয়টি খুব সাধারণ নয় আমরা এখন উলামাদের কিছু বক্তব্যের আলোকে এই হাদিসটির অর্থ বোঝার চেষ্টা করব যাতে আমরা আরো ভালোভাবে শ্রাও পালন করতে পারি সাওমের মধ্যে কোনো রিয়া নেই আল মাজিরি আল কর্তবী ইবনুল জাউজি রহিম মাহমুল্লা সহ উলামাদের অনেকেই বলেছেন যে সাওমকে এই হাদিসে আল্লাহ তালার কেবল তার নিজের জন্য বিশেষভাবে উল্লেখের কারণ হচ্ছে সাওম এমন একটি ইবাদত যেখানে রিয়া বা লোক দেখানোর কোনো সুযোগ নেই সাওমের মাধ্যমে লোকের চোখে ধুলা দেওয়া হয় না নিজের পরহেজগাড়ি প্রদর্শন করা যায় না অন্যদের সামনে নিজেকে বড় আবেদ হিসেবে তুলে ধরা যায় না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 কাজেই সাওম কেবল আল্লাহ এবং বান্দার মধ্যে সীমাবদ্ধ থাকে আর সেজন্যই আল্লাহ সাওমকে কেবল তার নিজের জন্য বলেছেন আর নিজের হাতে পুরস্কারের দিয়েছেন। এই ব্যাখ্যাটি আলেমদের অনেকগুলো মতের একটি একটি দুর্বল বর্ণনা এসেছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন সাওমে কোনো রিয়া নেই দুর্বল হওয়ার জন্য হাদিসি গ্রহণযোগ্য নয় তবে সেটা সহি হলে আমাদের জন্য সিদ্ধান্ত নিতে সুবিধা হত তাই প্রথম মতানুসারে অন্যান্য ইবাদতের সাথে সাওমের একটি বড় পার্থক্য হল সাওমে লোক দেখানোর সুযোগ নেই বললেই চলে আর বৈশিষ্ট্যগত সাউম একটি বিশেষ ইবাদত দ্বিতীয় মতটি হল সাউম হচ্ছে আল্লাহর সবচাইতে প্রিয় ইবাদতগুলোর মধ্যে একটি যেমন সলাাত হচ্ছে আল্লাহর প্রিয় একটি ইবাদত একটি সহি হাদিসে এসেছে রসুল্ল সাল্লিয়াম বলেন তোমাদের আমলসমূহের মধ্যে সর্বোত্তম হল সলাথ এভাবে সাওমের ক্ষেত্রেও ঘোষণা এসেছে আরেকটি সাহি হাদিসে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এক ব্যক্তিকে সাওম পালন করতে বললেন কারণ সাওমের সমতুল্য কোন ইবাদত নেই সাওমকে শ্রেষ্ঠ ইবাদতগুলোর মধ্যে ধরা হয় কারণ সাওমের মধ্যে মানুষের অন্তরে আল্লাহর ভয় তথা তাকওয়া সৃষ্টি হয় সাওম অদ্বিতীয় ইবাদত এজন্যই যে এটা অন্তরের গভীরে একদিকে আল্লাহর ভালোবাসা আর একদিকে তার ভয় সৃষ্টি করে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 প্রত্যেকের নেক কাজের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ পুরস্কার আছে ব্যবক্রম হচ্ছে সাওম সাহিব মুসলিমের একটি হাদিসে রাসুল্লাহ সাল্লা বলেন প্রত্যেক নেক কাজের পুরস্কার দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বর্ধিত করা হয় কেবল সাউম ব্যতীত সাওমের পুরস্কার কেবল আল্লাহ জানেন আল্লাহ একে কত গুণ বর্ধিত করবেন আর কি পুরস্কার দেবেন সেই জ্ঞান আল্লাহ তা নিজের কাছেই রেখেছেন প্রকাশ করেননি এই হাদিসে নেক আমলগুলোকে দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বর্ধিত করার কথা বলা হয়েছে আর ব্যাপারে বলা হয়নি। এ থেকে বোঝা যায় ইনশাল সাতশো গুণের চেয়েও অনেক বেশি আল্লাহ এই ব্যাপারটা যে অন্তর দিয়ে উপলব্ধি করতে পারবে সে তার জীবনের বেশিরভাগ সময়ই রমাদানের মতোই কাটাবে যখন এই দুনিয়ার কোন বাদশাহ বা প্রভাবশালী ব্যক্তি কাউকে পুরস্কৃত করেন তখন তার পুরস্কার এমন হয়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 আল্লাহ হুকুম করেছেন রাখার জন্য আপনাকে নিজের নস্তের বিরুদ্ধে নিজের ইচ্ছার বিরুদ্ধে সংগ্রাম করে তবেই সাও রাখতে হবে এটা একটা কঠিন পরীক্ষা যাতে সাওম পালনকারীকে উত্তীর্ণ হতে হয় আল্লাহ বলেন মানুষের প্রবৃত্তি মন্দের দিকেই বেশি ঝুঁকে থাকে সুরা ইউসুফ আয়াতিপান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 এভাবে সাওমের মাধ্যমে তা কোয়ার প্রকৃত পরীক্ষা হয় তাই এর প্রতিদান অবশ্যই অনেক বেশি এজন্য আল্লাহ সাওনকে কেবল তা নিজের জন্য বলেছেন আর এর পুরস্কারের পরিমাণ গোপন রেখেছেন এভাবে আল্লাহ সাওনকে যে বিশেষ মর্যাদা দিয়েছেন তা অন্য কোন ইবাদতকে দেননি একজন চিন্তাশীল ব্যক্তি মাত্রই আল্লাহর এই ঘোষণা দ্বারা সাওমের বিশেষত্ব অনুভব করতে পারবে কেয়ামাতের দিনেও সাওমের প্রভাব অক্ষুণ্ণ থাকবে এ ব্যাপারে ষষ্ঠ হিসেবে আলেমরা উল্লেখ করেছেন যে সাওম হল এমন এক ইবাদত যার সবাব ইয়ামুল কিয়ামার দিনও অন্য কেউ ছিনিয়ে নিতে পারবে না হাসরের ময়দানে যে সব মানুষ একে অপরের প্রতি জুলুম করেছে অন্যের হক নষ্ট করেছে তাদের থেকে সবাবকে নিয়ে নেওয়া হবে দুনিয়াতে একজন মানুষ আরেকজনের হক নষ্ট করে থাকলে সেদিন হক নষ্টকারী ব্যক্তির আমল নামা থেকে যার হক নষ্ট হয়েছে তাকে দিয়ে দেওয়া হবে সব ধরনের নেক আমলের সবাবই নিয়ে নেওয়া হবে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 সাওমের বিশেষত্ব এখানে যে মুশ্রিকরাও এই ইবাদতির ব্যাপারে কখনো শিক করে নি যখনই কোনো মুসলিম কিংবা কাফির মুশ্রিক সাও পালন করেছে তা কেবল আল্লাহর জন্যই করেছে এজন্য আপনি মুশ্রিকদের ব্যাপারে শুনে থাকবেন তারা তার দেবদেবীদের মূর্তির উদ্দেশ্যে কুরবানি করেছে মূর্তির উদ্দেশ্যে দান করেছে মূর্তির নামে শপথ করেছে মূর্তির উদ্দেশ্যে রূপচিন্তা করেছে মূর্তির উদ্দেশ্যে প্রার্থনা করেছে মূর্তির প্রতি ভয় করেছে কিন্তু কখনো মূর্তির উদ্দেশ্যে সাওম পালনের কথা শুনবেন না এতে বোঝা যায় সাওম হলো সেই বিশেষ ইবাদত যার মধ্যে শিখ কখনো প্রবেশ করতে পারে পারেনি এবং সবশেষে আল্লাহ সাওকে এবং সাওমের প্রতিদানকে নিজের সাথে সম্পৃক্ত করে আমাদের সাওমের গুরুত্ব বুঝিয়েছেন আল্লাহ এই জন্য এভাবে বলেছেন যেন বান্দার অন্তরের মধ্যে সাওমের তাৎপর্য গেথে যায় আর বান্দা খুব গুরুত্ব সহকারে ইবাদতটি পালন করে আপনি যে দিনগুলোতে সাওন পালন করবেন সেই দিনগুলো অন্যান্য দিনের মতো হওয়া উচিত নয় এই দিনগুলো বিশেষ কিছু বিশেষত রমাদান মাসে তাকুয়াকে যদি একটি বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করা হয় তবে সাও হচ্ছে তাতে পৌঁছানোর একটা স্কুল আর সেজন্যই এর গুরুত্ব সীমাহীন কল্পনা করুন শেষ বিচার দিনের কথা সেদিন আপনার সবচেয়ে আপনজন আপনার বাবা মা আপনার কোন কাজে আসবে না কোনো মানুষ আপনাকে সাহায্য করতে আসবে না সেদিন আপনার এই সওম আপনার কাজে আসবে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 Raindrops ड्रस मीडिया प्रोजेक्ट सम्पर्क जानते भिजिट कर www.raindropsmedia.org डब्ल्यू डब्ल्यू डट रईन ड्रब्स मीडिया डट अर्ग अथवा फेसबुक पेज डब्ल्यू डब्ल्यू डब्ल्यू अथवा यूट्यूब चैनल डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट